এবং দূরের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে বাংলার আয়োজনে স্বাগত জানাচ্ছি আল্লাহ সুবাহ ভরসা করে আমাদের এই আয়োজনে আমরা আজকে কথা বলবো মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে ইনশাআল্লাহ কথা বলবো আমাদের স্লোগান হলো আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি আসলে এমন এক সময় আমাদের জীবনে ছিল যে এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না আল্লাহ সফুয়া তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তাই এই পৃথিবীতে আমরা এলাম আল্লাহ হান মানুষের উপরে এমন কি একটা সময় ছিল না যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না এমন কি কোনো সময় তার যায় নাই আসলে যদি আমার বয়স হয় ৩০ বছর তাহলে একত্রিশ বছর আগে পৃথিবীতে কি হতো এই সম্পর্কে আমার আসলে জানা নাই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন তাই আমরা এখানে এলা আর আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ সুবহান হুয়াত আলা আমাদেরকে পথের দিশা না দিয়ে গোমরাহির মধ্যে রাখতে পারতেন কিন্তু আল্লাহ তালা তো করেন নাই আল্লাহ সুবহানা হুয়াত আলার মেহরবানি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে আল্লাহ দিয়েছেন পথ দেখিয়েছেন আল্লাহ সুফানিমের মাধ্যমে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত বানি যাচ্ছে আর এই হেদায়তবাণীকে যারা অনুসরণ করে চলবে তাদের জন্য নেই কোনো ভয় নেই কোনো আশঙ্কা আর আল্লাহ সুফানা হুয়া তা আলা সেজন্যই এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক ভাই বোনেরা পৃথিবীর যে জায়গা থেকেই আমাদেরকে যে দেখছেন আসুন আমরা একটু চিন্তা করি কিছু সময়ের জন্য এই পৃথিবীতে আমরা এলাম কেন এলাম কেনই বা আমাদেরকে সৃষ্টি করলেন কি উদ্দেশ্য কি মনে করেছা কুমা আবাসন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বিনা কারণে আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না এটা কি তোমরা মনে করেছ যদি এটা কেউ মনে করে থাকে তাহলে ভুল হয়েছে তাহলে অন্যায় হয়েছে এইটা মনে করা ঠিক হয় কোনো এজন্য আয়লা আমাদেরকে সৃষ্টি করলেন একটা উদ্দেশ্য নিয়ে আর কি এই উদ্দেশ্য কেনই বা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করলেন এজন্য জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সু হ্যানা হুয়াত আয়লা কোরআনুল করিমে করছেন আমি জিন এবং মানুষ এই দুই জাতিকে আমি আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কোন কারণে সৃষ্টি করি নাই এখন আমরা যদি আল্লাহ তাল্লাহার ইবাদত করতে হয় তাহলে ইবাদতের পদ্ধতি আমরা কিভাবে জানব আমরা যদি আল্লাহ তাকে মানতে হয় তাহলে কিভাবে আমরা আল্লাহকে মানব কিভাবেই বা আমরা পথের দিশা পাবো আমরা তো পথ হারা ছিলাম আল্লাহ সুরা মধ্যে উল্লেখ করেছেন তোমরা সকল মানুষ সবাই আগুনের কিনারায় অবস্থান করছিলে অগ্নি গহবরের পাদদেশে তোমরা অবস্থান করছিলে মিনহা আর আল্লাহ তার মেহরবাণীতে সেই অবস্থা থেকে তোমাদেরকে নাজাদ দিয়েছেন তোমাদেরকে সেখান থেকে আল্লাহ উদ্ধার করেছেন এভাবেই আল্লাহ তোমাদের জন্য মানুষের জন্য তার নিদর্শনসমূহকে সমূহকে আল্লাহ তালা পেশ করে থাকেন আশা করা যায় যে তোমরা পথের দিশা পাবে তাহলে दुनिया पाश्चात्य सभ्यतार एपर चोख झलसानो मरीचिकार फादे पड़े जा पथ हारा मानुषेद যুগে যুগে নবী আর রসুল যেমনভাবে পাঠালেন সাথে সাথে তাদের সাথে কিতাব ও আল্লাহ তালা পাঠালেন আর এই কিতাব আল্লাহ রবুল্লা আলমিন কেন পাঠালেন কিতাব পাঠানোর উদ্দেশ্য হল আল্লাহ সুফানা হুয়াতা মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবেন মানুষদেরকে গোমরাহি থেকে নাজাতের পথে নিয়ে যাবেন মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের রাজপথ দেখাবেন সেজন্যই আল্লাহ সুফান এই কিতাব বিভিন্ন ভাবে এসেছে আল্লাহ সুফান অনেক কিতাব ও পাঠিয়েছেন তার মধ্যে চারখানা কিতাব প্রসিদ্ধ করে রেখেছেন আল্লাহ সুবহান এই চারখান কিতাবের নামও জানি আমরা তাওরাতের কথা জানি আমরা জবুরের কথা জানি আমরা ইঞ্জিলের কথা জানি এবং আল কোরআন আল করিম যাকে আমরা বলে থাকি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের কথা আমরা জানি আপনারা অনেকেই জেনে থাকবেন যে খ্রিস্টানরা তারা বাইবলের ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের কথা বলে তারা তাওরাতকে বলে ওল্ড টেস্টামেন্ট আর ইঞ্জিলকে বলে হলো নিউ টেস্টামেন্ট আর আমরা কোরআনকে বলবো লাস্ট টেস্টামেন্ট এই কোরআন আল্লাহ সুফহানুভান এই কিতাবকে আমাদের জন্য দিয়েছেন সুবাহ আল্লাহ তাহলে এই কিতাবটা হলো আপনাদের এবং আমাদের সবাই যারা আমরা আল্লাহ সৃষ্টি যাতে করে আমরা আল্লাহ রিলেটেড হতে পারি আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয় আল্লাহ এবং আমাদের মাঝের সেতু বন্ধন হলো এই কোরআন সুবাহান আল্লাহ আর এই জন্যই শুরুতে আমরা বলেছি আমাদের প্রোগ্রামের হবে কোরআন পড়ি আসুন কোরআন আসুন কোরআন দিয়ে জীবন গড়ি এই কোরআন একই কিতাবের কোনো তুলনা হয় না যেই কিতাবের সঙ্গে কোনো কম্পারিজন হয় না যেই কিতাব পৃথিবীর অন্য কোনো কিতাব যার ধারে কাছে আসতে পারে না এই কিতাব ইউনিক এমন এক কিতাব मानुषे जीवन सब समस्या समाधान होते एक कितबर मध्य मानुष बन एक कितब जे कितब दिए मानुषर सब समस्या समाधाना जाए अर्थनैतिक समस्या हमले समाधान कन दिए जाए कन दिए बैंक चालाना जाए राजनैतिक समस्या जदि समाधान राष्ट्रीय गंडगोल फैमिली तेजे शांति आसारन कार्यकर भूमिका पालन कर प्रयोजन जी अपनी मानसिक भाव रुगी मानसिक असुस्थता उल्लेख कितबर मध्य एवं तरह मध्य शेफार कथा शेफा नूर कथा शेफा हलो आपनर कि नूर हलो आपनर उज्जवल आलोक बर्तिका अंधकार अमानी मध्य जख पथ हरा जा दिशे हरा जखन चारद दवार दिखे पथ नहीं मुक्ति पवार से अंधकार आलो जिन्हें जाली थकें और अंधकार अमानी मध्य उज्जवल आलोक बर्तिका हिसेबल सुन हुआ कुरआन के दिए क्यों अल्लाह तला कुर के दिए अल्लाह सुनता एर स এক মহান কিতাব আঞ্জাল না হু ইলাই আমি আপনার উপরে নাজিল করেছি কেন নাজিল করেছি লিতু খুরি জানিনোমা চলন আপনি মানুষদেরকে বের করে আনবেন অন্ধকার থেকে আলোর পথে তাহলে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্যই আল্লাহ সুফান এই আমাদেরকে দিয়েছেন। এজন্য এই কোরআন হলো মহান এক কিতাব যেই কিতাবের মধ্যে আল্লাহ সুফানুয়াত আলা আমাদের পথের দিশা রেখেছেন যিনি কোরআন পড়বেন তিনি সৌভাগ্যবান হবেন যিনি কোরআন বুঝবেন তিনি সৌভাগ্যবান হবেন যিনি কোরআন অনুযায়ী আমল করবেন তিনি তার জীবনকে সুন্দর করবেন দুনিয়াতে শান্তি পাবেন আর আখেরাতেও মুক্তি পাবেন এটা এমন এক কিতাব এই কিতাব আপনার কথা বলে এই কিতাব আমার কথা বলে এই কিতাব রাজার কথা বলে এই কিতাব প্রজার কথা বলে এই কিতাব নারীর কথা বলে এই কিতাব পুরুষের কথা বলে এই কিতাব সব ধরনের সব বয়সের আবাল বৃদ্ধা জনতা শিশু থেকে নিয়ে শুরু করে যত ধরনের যত জায়গার যত পেশার যত রঙের যত রকমের মানুষ আমাদের রয়েছে সব মানুষের কথা বলে এই মানুষ আমরা যে যেখানেই থাকি না কেন আমরা বাংলাদেশে থাকি অথবা ইন্ডিয়াতে থাকি আফ্রিকা থাকি অথবা ইউরোপে থাকি অস্ট্রেলিয়াতে থাকি অথবা কানাডাতে থাকি না আমাদেরকে দিয়েছেন সম্মানিত দর্শক ভাই বোনেরা আমরা অল্প কিছুক্ষণের জন্য বিরতিতে যাব বিরতির পরেও ইনশাল্লাহ এক বিষয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ उच्छेद करा कर राजत्व दिल्ली ज्ञान दिल्ली मनोनी कर लाइन जम्मन तरह कुरान सन्ना जो मेला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 প্রতি সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলাদেশে বাংলায় কোথা থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন ব্যবহার করছি সেজন্য ব্যবহার করতে হবে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 আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ আহমদ শাকির ওয়া উসালিমীন ও কাছের এবং দূরের দর্শক ভাই বোনরা যারা আমাদের আয়োজনে আজকে শরিক হয়েছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই বিরতির পরে আমাদের সঙ্গে এই কোরআন এক মহান কিতাব আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি এই विषय परा आज के संगे शरिक आगे आलोचना कर अल्लाह सुबहाना तला कितब दिए सारा पृथ्वी सब मानुषर जन कित्लाह तला दिए कितब के जरा मानबें तरह जीवन उन्नत हो ये जरा अस्वीकार करबें तरा बेजती है और यमे दुनिया चेहरा के परिवर्तन करा जाए कितबर मध्यमे पृथ्वी परिवर्तन नहीं आसा जाए यह कितबर मे पृथिवीते विप्लव होते यही कितबर मध्यमे पृथ्वी परिवर्तन हो जैसे जाहेलियातर समाज बला हतो से जाहलियाार समाज के ता पृथिवीर सर्वोच्च सभ्य समाज परिणत हल जरा निजा निजे मध्य मारामारि करत एकटू पानी खा उठके पानी खावानर जरा मारामारी करत सभ्य हो ग जे युद्ध मैदान शहीद हो जा পানির খুব প্রয়োজন পানি পানি করে চিৎকার আসছে চারদিক থেকে সবাই পানির জন্য হাহাকার করছে হাহাকারের মধ্যে একজনে পানি নিয়ে এলো শোনা যায় যার পানির নিজের পিপাসায়। প্রাণটা ফেটে যায় কিছুক্ষণ পরে জীবন বেরিয়ে যাবে শহীদ হয়ে যাবে কিন্তু এর পরেও। এত সভ্য মানুষ তারা হলেন বলেন রে না আমার পাশে আর ভাই থেকে আওয়াজ আসে পানি পানি पेला पान, ती निये। पान फिर आसन् द्वितीय देखें तरह समय शेष हो गए आल्ला के जानात सबुज पाखी फिर एलें प्रथम जनर कालोना देखा गल তিনিও আল্লাহ এই কোরআনের কারণে এই কোরআন তাদেরকে তারা একজন আর একজনের উপরে অগ্রাধিকার দিয়ে থাকে আর যদিও তাদের নিজেদের প্রয়োজন রয়েছে সেই কোরআন নিয়ে আমরা কথা বলছি এই কোরআনের মাধ্যমে মানুষ এরকম আত্মত্যাগী হতে পারে আর আমরা একথা বলেছি কোরআন হলো এমন এক কিতাব যে কোরআন আপনার কথা বলে যে কোরআন আমার কথা বলে যে কোরআন পৃথিবীর সব মানুষের কথা বলে আল্লাহ করেছেন হে নবী আমি আপনার উপরে এমন এক মহান কিতাব নাজিল করেছি যার মধ্যে তোমাদের কথা আছে তোমাদের স্মরণ আছে তোমাদের আলোচনা যার মধ্যে আছে সুবহান আল্লাহ তাহলে কোরআন আপনার কথা বলে আমার কথা বলে আমার ভাই বোনের কথা বলে পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ আছে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের কথাই কথা এই কোরআন বলে আফালা তোমরা কি বুঝতে পারো না তাহলে আল্লাহ সুবাহান এমন এক কিতাব আমাদেরকে দিয়েছেন যে কিতাব আপনার কথা বলে যে কিতাব আমার কথা বলে এবং এই কিতাবের মাধ্যমেই মানুষের জীবনের পরিবর্তন হওয়ার জন্যই আল্লাহ সুবহান হুয়াত এই কিতাব আমাদেরকে দিয়েছেন সুবহান আল্লাহ এখন প্রশ্ন হল এটা যদি এক মহান কিতাব হয়ে থাকে তাহলে আল্লাহ সুভায়ান হোয়া তাহলে এই কিতাবকে কীভাবে দিলেন এবং কখন আল্লাহ এই কিতাবকে দিলেন কিভাবে পৃথিবীতে এই কিতাব এল সম্মানিত দর্শক ভাই বোনেরা এই কিতাবটা আল্লাহর সবথেকে বড়ো মেহরবানি আল্লাহ তালা আমাদেরকে যে ইসলাম দিয়েছেন এই ইসলাম এই কিতাবের মধ্য দিয়েই এসেছে এবং একমাত্র ইসলামকে আল্লাহ তিন হিসেবে গ্রহণ করেছেন আমরা সবাই জানি এবং সে হিসেবে আল্লাহ এই তোরআনের মাধ্যমে আমাদেরকে ইসলাম দিয়েছেন হ্যাঁ একথা ঠিক যে ইসলামের যাত্রা কোরআনকে দিয়ে শুরু হয়নি বরং আদম আলাইহ সালাম থেকেই ইসলামের যাত্রা শুরু হয়েছে এবং আল্লাহ সুবাহ এই কিতাবকে সর্বশেষ কিতাব হিসেবে আল্লাহ দিয়েছেন যেটা ইসলামের কিতাব তার অর্থ হল ইসলামের সর্বশেষ যে ভার্সন সেই ভার্সন আল্লাহ তালা এই কোরআনুল কারিমের মাধ্যমে আল্লাহ তালা পূরণ করেছেন তাহলে যেটা বুঝতে পারছি আমরা যে ইসলামের যাত্রা শুরু হয়েছে অনেক আগে যেটা আদম আলাহ ইসালাম থেকে শুরু হয়েছিল কিন্তু আল্লাহ সফা তালা একে একে নবী পাঠালেন কিতাব পাঠালেন সর্বশেষ যে কিতাব আল্লাহ সুবাহান হুয়াতলা দিয়েছেন এই সর্বশেষ কিতাব হলো আল কোরআন এবং এই আল কুরআনকে আল্লাহ সুবহান হুয়াতালা কিভাবে পাঠালেন আমরা অনেকেই জানি যে পৃথিবীতে যারা নবী হন এই নবী পয়সা দিয়ে হওয়া যায় না এই নবী কষ্ট করে হওয়া যায় না নবত হলো আল্লাহ সুহানাহ সিলেকশন যখন আল্লাহ আল্লাহ আল্লাহ তালা কুরআনুল করিমে উল্লেখ করছেন আল্লাহ হলেন সেই সত্তা যিনি হে মোহাম্মদ তুমি পড় সাল্লি আল্লাহ নবী বললেন আমার অক্ষর জ্ঞান নাই আমি কিভাবে পড়তে হয় তাও জানি না বুখারিতে বাদুল ওয়াহিতে এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা এসেছে যে এরপরে রসুল্লাহ আলাই অবস্থা হল আল্লাহ আমার মনে হয় যেন দিলেন এভাবে তৃতীয়বারে রসুল সাল্লাহ আলহি ওকে পড়তে বললেন এক্লি খি আল্লাহাম ওই খলাক যিনি সৃষ্টি করেছেন রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেনম তুমি পড়ো এবং তোমার রব অতি সম্মানিত আল্লাহ সুবাহ মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন তাহলে এখান থেকে বোঝা যায় যে রসুল তিনি নবী আগে জানতেন না যে এই কোরআনের মতন মহা গ্রন্থ আল্লাহ এটা কোন ব্যবসা না নবুয় এটা কোনো আপনার প্রফেশন দাবি করার বিষয় না এটা আল্লাহ রবুল সিলেকশন। কার মাধ্যমে কিভাবে আল্লাহ রব্বুল আলমিন হেদায়ত দিবেন কার মাধ্যমে কিভাবে আল্লাহ সুহান পৃথিবীর মানুষের হেদায়তের ব্যবস্থা করবেন এটা পরিকল্পনা। আল্লাহর ইচ্ছা আল্লাহর আলহাসাল্লাম কে আল্লাহ রবুল্লা আলমিন এর জন্য চুজ করলেন এর জন্য আল্লাহ তাকে পছন্দ করলেন এবং এই পছন্দর মধ্য দিয়েই রসুল উল্লাহ সাল্লাহ আলিহি তিনি জানতে পারলেন যে তিনি নবী হয়েছেন এবং নবুয়তের দায়িত্ব তার উপরে দেওয়া হয়েছে এমন কি উল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম যখন হেরা পর্বতের গুহা থেকে বেরিয়ে আসছেন বেরিয়ে এসে যখন খাদিজা রদি আল্লাহ আনহার ঘরে এসে বললেন জম্মিলি জম্মিলি ফম্মালুহ যে তোমরা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও তোমরা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আল্লাহর নবীকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো এরপরে রসুল উল্লাহ সাল্লাহ আলিহি ভয় হয়ে গেছে জীবনের ব্যাপারে আমার মনে হয় আমি নিজের ব্যাপারে আমি নিজে খুব ভীত সন্তুষ্ট হয়ে গেছি তখন খাদিজরদি আহ তালানবীকে সান্ত্বনা দিলেন যে কাল আব রাহিমুল কাল আপনি সহায় হয়ে দাঁড়ান আর যার হক কে নষ্ট করা হয় তার হক আপনি পৌঁছিয়ে দেন কাজে আল্লাহ সুফান আপনাকে বেঈজ্জতি করতে পারেন না আল্লাহ আপনাকে বেইজ্জতি করবেন না আল্লাহ তালা কুরআন অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহারক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 So, if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means if even God died? The freedom to unmask. So, there are various ways which we can prove the argument yeah, to God. be wrong. Look, Dr. Jakirat Sange Aalap Kori, every day after the evening, every day, every day, and every day, everyone Bangladesh. Peace TV, Bangladesh. मानव मुक्ति प्रेरण कर सर्वदा इसकृत अर्थे शांति कायम कर समाज गठने জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় আপুনো সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায়